জি জি আলহামদুলিল্লাহ ভাই বলছেন যে মহিলারা হাতকে বিছাই দে শুধু মহিলারা বিছায় না আমি অনেক পুরুষও দেখছি যে হাত দুইটা বিছাই তারপরে দেয় এই হাত বিছাই এটা কোনো মাঝ হবে মাঝ হবেও নাই সাহাপি মাঝ হবে মালাকি মাঝ হবেও নাই হাম্বলি মাঝ হবেও নাই বরং নবী সালাম স্পষ্ট ভাষায় নিষেধ করছেন যে তোমরা কুকুরের বসার মতো এইভাবে হাতকে বিছাই দিও না বরং এটা এমনভাবে রাখতে হবে হাতগুলো জমিন থেকে আলাদা থাকবে এটা পুরুষেরও আলাদা থাকবে নারী আলাদা থাকবে আবার অনেক নারীরা সাজদা করতে যায়। পিছনের অংশ উপরে তোলে না মানে পিছনের অংশ অলগায় রাখে তার পিছনের অংশ তো লাগাই রাখতে পারবে না পিছনের অংশ একটু তুলতে হবে হাতটাও তার আলাদা থাকবে এই ব্যাপারে নবিস্লাম মহিলাদেরকে আলাদা বলেন নাই যে মা বোনেরা তোমরা এভাবে সাজদা দিও হাতটা লাগাই রাখিও রাখবা এইরকম নাম আলাদা কোনো হাদিস নারীদের ব্যাপারে বর্ণনা করেন নাই বরং আমভাবে সেটাই প্রযোজ্য হবে সল্লোক আমার আয়ত মনে উশালবে আর ওই শালীনতা এবং হেজাব রক্ষা করার জন্য হয়তো তাদেরকে একটু নম্র হইতে হবে